আল্লাহামদুল্লাহ আল্লা রাসুলিল্লা কুরআন ও সালা বুঝুন আরও সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ আজকে আমরা কিছু আরবি ব্যাকরণ শিখব আমাদের প্রথম লেসন থেকে এই শব্দ শিখেছি যা কুরআনে প্রায় সতেরো হাজার আটশ বার এসেছে এবং সেটা অবশ্যই টিপিআই দিয়ে অর্থাৎ শুনুন দেখুন চিন্তা করুন বলুন দেখিয়ে দিন ভালোবাসুন সবকিছুই একসাথে আমাদের আজকের লেসনে আমরা একটি অব্যয় পদ মিন সম্পর্কে জানবো যা কুরআনে প্রায় তিন হাজার দুইশ বার এসেছে এই মিন শব্দটি এসেছে হু কুম না মিন অর্থ হল থেকে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আউজুবিল্লাহ হিমিনাশাই তন অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান থেকে তাহলে মিন শব্দটির অর্থ যদি থেকে হয় তাহলে মিন হু শব্দটির অর্থ দাঁড়াবে তার থেকে এভাবে মিন তাদের থেকে মিনকা তোমার থেকে মিন্ন আমার থেকে মিনকুম তোমাদের থেকে মিননা আমাদের থেকে আমার সাথে আবার বলার চেষ্টা করুন দেখি মিনহু তার থেকে মিনহোম তাদের থেকে মিনকা তোমার থেকে মিন্ন আমার থেকে মিনকুম তোমাদের থেকে মিননা আমাদের থেকে এবার শুধু আরবিতে বলুন মিনহু মিনহুম মিনকা মিননি, মিনকুম মিনহু মিনকা, মিননি। মিনকুম মিন্না চলুন এবার কিছু আরবি ডায়ালগ শিখি যদি আপনি আমাকে চিঠি দেন তাহলে আমি জিজ্ঞেস করতে পারি এটা কি তোমার কাছ থেকে এসেছে তাহলে আরবিতে হাল, হাজা মিনকা আপনি উত্তরে বলবেন নাম হাজা মিননি। তাহলে এবার উত্তর দেওয়ার চেষ্টা করুন দেখি হাল হাজা হল হাজা মিনকুম নাম হাজা মিন্না হাল, হাজা মিনহু নাম হাজা মিনহু তাহলে যদি মিনকা দিয়ে কিছু জিজ্ঞেস করি আপনি বলবেন মিননি আর মিনকুম এ সময় বলবেন মিন্না মনে রাখবেন মিনহু এর সময় মিনহু থাকবে মিনহুম এর সময় মিনহুম থাকবে তাহলে এ দুটো সময় অপরিবর্তিত থাকবে এবার যদি জিজ্ঞেস করি হাল হাজা মিনহু নাম হাজা মিনহু হাজা মিনহুম নাম হাজা মিনহুম এছাড়াও আপনি জানেন রব্বু মানে তার রব পুরুষ বাচক হা মানে তার রব স্ত্রীবাচক তাহলে মিনহু মানে তার থেকে পুরুষবাচক মিন হা মানে তার থেকে স্ত্রীবাচক তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ